السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله ومن أمن ولما بعد عوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتم الحج والعمرة لله وقال الحبيب المصطفى عليه الصلاة والسلام العمرة الى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء الا الجنة বন্ধুগন আজকে আপনাদের জন্য আমাদের যে আয়োজন সেটি হচ্ছে যে উমরা উমরা নিঃসন্দেহে এটাকে ছোট হজ বলা হয়েছে এই উমরা এর অনেক ফজিলত রয়েছে এর গুরুত্ব অপরিসীম এই উমরাকে অনেকে ওয়াজিব বলেছে প্রথমবার জীবনে এটা ওয়াজিব যেমন হজ এই উমরা আমাদের মনে রাখতে হবে ওমরা কাকে বলে কিভাবে করতে হয় এর ফজিলত কি প্রথমত আমরা আসি এই উমরার ফজিলত এর গুরুত্ব আল্লাহ নবী আলিস আল উমরাতু ইমরামা বাহিনা হোমা এক উমরা থেকে আর এক উমরার মাঝে যত ছোট ছোট গোনা হয় আল্লাহরের মাফ করে দেন মনে করেন আপনি ১৪৩৩ সালে একটা ওমরা করেছেন চৌত্রিশ সালে গিয়ে চোদ্দশো চৌত্রিশ সালে গিয়ে করলেন এই যে মাঝের যতগুলি ছোট ছোট পাপ করেছেন এর জন্য আল্লাহ ক্ষমা করে দেবেন সুবাহ এই উমরা আল্লাহ বলেন তাহবে উবাইন আল ও অলমরা বেশি বেশি করে উমরা এবং হজ কর কারণ ওমরা এবং হজ যেভাবে হাফর কি করে ওই লহার জং ময়লা দূর করে দেয় স্বর্ণ ময়লা দূর করে দেয় খাদ দূর করে দেয় রূপার খাদ দূর করে দেয় ওইভাবে মানুষের অভাব এবং মানুষের পাপকে এই হাজ ওমরা দূর করে দেয় আল্লাহ এই উমরা আল্লাহ নবী আলসালাম বলেন আপনি যখন উমরা করতে যাচ্ছেন আল্লাহর ঘরের এই ঘরটি কোথায় সর্বশ্রেষ্ঠ ভূমি এই পৃথিবীর সর্বপ্রথম ঘর ইসলি বরকতপূর্ণ হদান হেদায়ত এই হেদায়তের ঘরে বরকতপূর্ণ ঘরে এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থানে আপনি যাচ্ছেন এবং যারা হজ আল হজ যারা হজকারী হজে বের হয়েছেন যারা উমরাহ করতে যাচ্ছেন তারা আল্লাহর প্রতিনিধি আল্লাহ আল্লাহর প্রতিনিধি আপনি যখন কাবা ঘরে তফ করবেন এই তফের প্রতিটি কদমে কদমে প্রতিটি পা উঠাবেন एक ने लेखा एक पाप झेनर मर्दा अल्लाह उल्लाह साफा मार्वा सारी करत अक्त नमज पढ़ता नमज एक लक्ष गुण बस लह एक अमर फजिलत एर गुरुतव अधिक रही है ये बुझते विशेषत रमजान मासे जदि उमरा আল্লাহ নবী আলহিসাল্লাম হজ থেকে বিদায় হজ থেকে ফিরে এসে একজন মহিলাকে দেখতে পেয়ে বললেন তুমি হজ করতে যাও নাই বলে না তার কারণ দর্শালে আল্লাহনবী বললেন ঠিক আছে রমজান যখন আসবে তখন রমজানে তুমি একটা অমরা করে নেবে আল অমরা তো রমাদান তা দিল হজা রমজানে অমরা করলে আমি রাসুলের সঙ্গে হজ করার সমান নাকি পাবে সু ভাঙলা সৌভাগ্যবান তারাই যারা প্রতি রমজানে উমরা করতে পারি যাদের সুযোগ আছে এই জন্যে রমজানে হোক অন্য সময় হোক এই উমরার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই বছরের যে কোনো সময় এই উমরা করা যেতে পারে এবং মনে রাখতে হবে এই উমরা আমাদের জন্য সেই রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে একটি অনুকম্পা দয়া যার মাধ্যমে আমরা নিষ্পাপ হতে পারি আমরা পবিত্র হতে পারি আমাদের নিকির পাল্লা ব্যাংক আখেরাতের ব্যাংকের আমরা একই বলে ব্যালেন্স বাড়াতে পারি আমাদের মনে রাখতে হবে এই উমরা পদ্ধতিটা কি সঠিক পদ্ধতি জানা অনেকে আছে উমরা করতে যায় এখানে বই কিনে নিয়ে এখান থেকে একটা নিয়ে দেখে দেখে মানুষের থেকে শুনে না আমাদেরকে মনে রাখতে হবে উমরা অবশ্যই প্রথমতকে আল্লাহকে খুশি করার জন্য করতে হবে দ্বিতীয়ত আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম যেভাবে উমরা করেছেন সেইভাবে উমরা করতে হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার জীবনে চারটি উমরা করেছেন একটি হজ করেছেন এই জন্যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে কোনো এবালতের জন্য तीन शर्त कबुल हार प्रथम सठिक इमान मक्कर काफे मुश्रिकला हजरा करत वो ईमान नष्टी आज कारो जी इमाने शिर्क इमाने इमान गंडगोल था कपुर था जार फमानी नष्ट को बेनमजी तरह उमरा करदाता इमान आगे सठिक कर আল্লাহনী বলেন যে কেউ যে আমল করে যেখানে আমাদের নির্দেশ নেই সেটা বাতিল সেটা প্রত্যাখ্যানযোগ্য মানা যে ব্যক্তি এই আমাদের দিনের মধ্যে নিজের পক্ষ থেকে কিছু নতুন করে তার পদ্ধতিতে তার কারণে তার সংখ্যায় তার জায়গায় তার নিয়মে এভাবে করবে সবগুলি বিদায় এটা গ্রহণযোগ্য হবে না এই আসুন সঠিক পদ্ধতি আমরা করার আমরা সংক্ষিপ্ত অল্প সময়ের মধ্যে আপনাদেরকে আমরা ব্যক্ত করতে চাই আমাদের সঙ্গে লক্ষ্য করুন প্রথমত আপনি যখন বের হবেন আপনার পোশাক আদি শরীর আপনার অবশ্যই পবিত্র হতে হবে টাকা পয়সা হালাল হতে হবে अपनी जख मिकाते जब मिकाते गई अपनी गोसल कर ख्याल रखें एब्यिक भाव परिष्कार बताकार कर तरह आप तोबा स्टेफार करमाचे भर पर होमान सठिक होता है भेतरे कला बहरे परिष्कार क्या होना ये बंधुगण हमें मन रखते हैं मेकाते गए गोसल करारे आपनी एब एहराम कपड़ान करहराम कपड़ान कर ले আপনি সাদা একটা চাদর একটা লুঙ্গি নিচে একটা উপরে পরবেন মা বন্দের জন্য মহিলাদের জন্য স্বাভাবিক কাপড়ে তারা কি করবে এজন্য নির্দিষ্ট কোনো রঙ বা নির্দিষ্ট কোনো মানে কাপড় হওয়া জরুরি না তারা কি করবে তাদের ব্যবহারিক যেভাবে যেটাতে তাদের পর্দা হয় সেটা তারা কি করবে কাপড় পরবে এরপরে এহরামের কাপড় পরে নেওয়ার পরে এহারাম বাধার নিয়ম হল এবং মনে রাখতে হবে আপনি বাহ্যিকভাবে এখন কিন্তু সাদা ধপধপে কাপড় পরেছেন বাইরটা খুব সুন্দর ভিতরটা যেন সুন্দর হয়ে যায় কাপড়ের কাপড় পরেছেন আখেরাতের কথা যেন আপনার বারবার স্মরণ হয় এবং আপনার শেষ বিদায় হবে এই কাপড়ের কাপড় খোলার আশা আছে আপনি মরে গেলে আর এই কাপড় খুলে আসবে না কবরই পচে কথাগুলি খেয়াল রাখতে হবে বন্ধুগণ এই উমরা এহরাম বাধার আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়া নোখ কেটে নেওয়া মোচ কেটে নেওয়া নাভের নিচের লোম পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি থেকেই হওয়ার পরে গোসল করে এহরামের কাপড় পড়েছেন উত্তম হল ফরজ নামাজ যদি থাকে আপনার সেই সময় নামাজ পড়ে তারপর এহরামের আপনি নিয়ত করবেন এহরাম পড়া মানে এহরাম বাঁধা না পরা পড়া থেকেও হতে পারে যে গুড় জাগাতে হতে পারে এহরাম না পড়েও এহেরাম বাঁধা হতে পারে এহেরাম পড়া হলো কি কাপড় পরা এরাম বাদামানে নিয়ত করা উমরার নিয়ত করা এই জন্য আমরা এই দুইটা জিনিসের মধ্যে পার্থ করবো কারণে মনে করে এরামের কাপড় পরছে মানে এহেরাম বেঁধে নিয়েছে বা এরামে নিয়ত করে ফেলছে না এরাম বাদাম নিয়ত করা এই জন্য ফরজনামাজের পরে আল্লাহর নবীর যেমন আলহিস করেছেন নামাজের পরে এহেরাম বাদা হলো উত্তম যদি কোনো নামাজ না থাকে আপনি মসজিদে যান তাহলে তাহিয়াতুল মসজিদ মসজিদ না হয় তাহিয়াতুল উজু দুই রাকাত নামাজ পড়েন এহরামের জন্য নির্দিষ্ট কোন নামাজ নেই এবার আপনি নামাজ নামাজ ছাড়াও যদি কেউ পড়ে তাহিয়াত উজু না তাহিয়াতুল মসজিদও না তাও পরেও তার এহেরাম বাধা যায় গেছে আপনি এবার এবং এই গোসল করা উত্তম সুন্দর কোনো জরুরি কারণ গোসল করতে না পারে তাতে কোনো সমস্যা নেই কি বন্রা মা বোনরা তাদের যদি ঋতু অবস্থায় থাকে তবু সেই অবস্থায় তারা গোসল করে এহরাম বাঁধবে কোনো অসুবিধা নেই এহরাম বেঁধে নেবে পবিত্র হলে পরে গিয়ে তারা কী করবে ওমরার কাজরি করবে অনেক সময় দেখা যায় সফর করে গিয়ে ওইখানে গিয়ে মাসিক পিরিয়ড শুরু হয়ে যায় তখন ওদেরকে গোসল করে না মক্কা চলে না ওখানেই গোসল করে ওখানেই এহেরাম বাঁধতে হবে বিকাল থেকে এহরাম বাঁধা এটা উমরার কি একটা ফরজ একটা ফরজ যেমন তফ করা একটা ফরজ সাই করা একটা ফরজ এই তিনটা ফরজি এহেরাম এহরাম বাধা একটা ফরজ সাই করা একটা ফরজ ওয়াজিব দুইটা একটা হলো মিকার থেকে এহরাম বাঁধা একটা হলো কি মাথা মুন্ডানো বা মাথা কি করো নাড়িয়ে করানো এই জিনিসকে আমাদের মনে রাখতে হবে এরপরে আপনি যখন নিয়ত করে নেবেন এটা কি নিজের পক্ষ থেকে অমরা নে পক্ষ থেকে অন্যের পক্ষ থেকে হলে বলবেন অন্যের নাম আপনি কার পক্ষ থেকে করছেন সেটাকে আপনি মনে মনে নিয়ত করে নেবেন বা নিজের হলে তো নিজের নিয়ত হয়ে গেল এরপর আপনি যখন গাড়িতে বসে যাবেন গাড়ি চলা শুরু আপনি ঘোষণা দেবেন এরপর আপনি তালবিয়া পড়া শুরু করবেন এবং এই তালবিয়াটার অর্থ যা আল্লাহ এক তার কোন শরিক নেই রাজত্ব তারই মোলুক তার এই সাহ এবং আল্লাহর কাছে আপনি যা এখন স্বীকারোক্তি করছেন একমাত্র আল্লাহ আপনার আল্লাহ মাবুদ আর পৃথিবীতে কেউ মাহবুদ নেই সবকিছুই তার তিনি সবকিছুর মালিক এই যে নিমিদিতভাবে আপনি তাকে তালবিয়া যত পুরুষরা জোরে জোরে পড়বে নারীরা নীরবে পড়বে শব্দে পড়বে এইভাবে তালবিয়া যত বেশি বেশি পড়তে পারে অন্যের পক্ষ থেকে যদি হয় মনে করেন বাবার পক্ষ থেকে নিজের উমরা যদি আগে করে থাকে তাহলে অন্যের পক্ষ থেকে ওমরা করতে পারবে এবং অন্যের পক্ষ থেকে ওমরা মৃত্যু ব্যক্তি মুসলিম মারা গেছে সে যেই হোক না কেন অথবা যে অসুস্থ ভালো হওয়ার কোনো চান্স নেই অথবা বুড়া বড়ি অচল হয়েছে শারীরিকভাবে অক্ষম তাদের পক্ষ থেকে বদলে ওমরা করা যাবে বাকি পাইকারি হারে সবার নামে ওমরা করা যারা শারীরিকভাবে সক্ষম তাদের নামে ওমরা করা যাবে না যারা জীবিত যারা মারা গেছে তারা তো করা যাবে যদি মুসলিম অবস্থায় মারা যায় তাহলে এইভাবে যদি বাবা হয় লাভবাই খান আবি অমরাতন আমার বাবার পক্ষ থেকে আমার মার পক্ষ থেকে বা যার পক্ষ থেকে তার নাম লবাইন আবদুল্লা আব্দুল্লার পক্ষ থেকে আব্দুল্লাহ আবদুল্লার পক্ষ থেকে এইভাবে আপনি অন্যের পক্ষ থেকে হলে নিয়োগ করে এবার তালবিয়া পড়তে পড় থাকবেন এবং যখনই এহারাম বেঁধে নিলেন তখন আপনার জন্য কিছু কাজ নিশীল হয়ে গেল সুগন্ধি ব্যবহার করা যাবে না সেলাই করা কাপড় পরা যাবে না পুরুষের জন্য নখ কাটা যাবে না চুল কাটা যাবে না এইভাবে বিবাহ করা যাবে না করানো যাবে না স্থলচল প্রাণী শিকার করা যাবে না কাম বসানার সঙ্গে স্ত্রীকে স্পর্শ করা যাবে না সহবাস করা যাবে না এইভাবে আপনার প্রতি মহিলাদের জন্যে হাত এবং মাথা মুখ ঢাকা যাবে না তাহলে কি করতে হবে ওড়না দিয়ে যখন পরপুরুষরা আসবে ঢাকতে হবে যখন চলে যাবে তখন খুলে নিতে হবে এটা বিরাট একটা পরীক্ষা এবং হাত মোজাও লাগা যাবে না হাতটা ঢেকে নিতে হবে পরপুরুষ আসলে ওড়া দিয়ে বড় অড়না দিয়ে এভাবে আপনাকে এই কাজগুলি থেকে নিষেধ বিরত থাকতে হবে এবং আপনাকে মনে রাখতে হবে এই যে নিষিদ্ধ কাজগুলি সবগুলি কিন্তু হালাল এরপরে এখন ক্ষণিকের জন্যে আপনি হারাম হয়ে গেল এর দ্বারা আমাদের শিক্ষা নিতে হবে যে যেটাকে হালালটাকে আমি হারাম করতে পেরেছি তাহলে যেটা অরিজিনালি হারাম সেটাকে আর জীবনে কোনোদিন করব না এই শিক্ষা নিতে হবে এই মাহাজুরাত হেরাম থেকে আর আপনি অনেক আমরা দেখেছি যদি বলি আপনাকে এক হাজার দেবো পাঁচ হাজার দেব আপনি একটা কাজ উল্টো করেন করবেন না কিন্তু বাড়িতে ফিরে গিয়ে বা হাজার পরে উমরার পরে অহরহ উল্টো করে যাচ্ছে এটা কি তাহলে এই মাহাজুরাতহরাম এহরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলি হালালগুলিকে হারাম করে দেওয়া হয়েছে এর মানে এখান থেকে শিক্ষা নিয়া নেওয়া যে আর অরিজিনাল যেগুলি হারাম আমার জীবনে আর কোন যে আমি না এইভাবে তালগিয়া পড়তে পড়তে পৌঁছে যাবে মতকায় মক্কায় পৌঁছে যদি গোসল না করে থাকে গোসল করবে করে থাকলে আবার গোসল করতে গোসল করবে ভালো করে উজু করে এবার মসজিদে যাবে যদি কোনো নামাজ থাকে মসজিদ হার মে গিয়ে ঢোকার সময় ডান পা দিয়ে দুয়া পড়ে ঢুকবে বিসমিল্লা সালাত ও সাল্লাম রসুল্লিয়া বাবুর আহমাদেক এরপরে গিয়ে নামাজ থাকলে নামাজ পড়বে ফরজনামাজ বা অন্য নামাজ চলতে সে জামাজ জামাতা শরিক হবে না থাকলে ডাইরেক্ট চলে যাবে কাবাতে কাবার পাশে গিয়ে এবার করবে কি পুরুষ যারা ইজতেফা করবে ইজেফা মানে ডান কানটা খালি করে নেবে এই কাপড়টা চাদরটা এই ডান কাঁধের ডান বগলে নিচ দিয়ে উঠিয়ে বাম কাঁধের ওপর রেখে দেবে এটাকে খালি করে নেবে ইজেফা বলে আর এই ইজতেফাটা হজের ক্ষেত্রে শুধুমাত্র প্রথম যে তফটা সেখানে হবে বাকি অন্য তফে না অথবা উমরার যে আমরা তফ করবে এখানে তারা ইজতেফা করে নেবে এরপরে হজের আশোয়াদ বরাবর যাবে হাজরা আসর বরাবর গিয়ে যদি চুম চুমা দিতে সম্ভব হয় ভিড় না করে কাউকে কষ্ট না দিয়ে চুমা দিবে বিসমিল্লাহ আকবর বলে না হলে হাত দিয়ে স্পর্শ করে বিসমিল্লাহ হকবর বলে এরপরে এটা হাত দিয়ে এটাকে চুমা দিবে হাতটাকে অথবা লাঠি দিয়ে তাও সম্ভব না হলে শুধু বিসমিল্লাহ আকবর বলে হাজরা আসদ বরাবর ডান হাত দিয়ে ইসারা করবে দুই হাত না একবার আল্লাহ বিসমিল্লাহ আকবর প্রথমবার এরপরে তফ শুরু করবে কাবা ঘর থাকবে পাম্প সাইডে আবার আপনি এবার তফ শুরু করবেন তফের জন্য নির্দিষ্ট কোন দোয়া নেই সাহাবা ইকলাম থেকে একটি আল্লাহ ওয়াইতে নবীক মাহমদাল্লাম এটা তফের শুরুতে বলতে পারে সাহাবা ইকলাম থেকে সাব্যস্ত আছে এইভাবে এবার তফ করবে হিজরে ইসমাইল যেটা যেখানে আহ কাবা ঘরের বাকি অংশ যে ঘেরা রয়েছে ওর বাইরে দিয়ে করতে হবে তফটা এবার তফ করে যখন রুকনিয়ামানিতে আসবে রুকনিয়া মানিকে স্পর্শ করবে স্পর্শ করতে সম্ভব না হলে সেখানে স্পর্শ শুধু করবে সেটা চুমা দিবে না বা সেখানে যদি স্পর্শ করতে না পারে ইশারা করবে না কিছু করবে না সেখান দিয়ে যখন রুকনিয়া মানি এবং হাজিরা আসয়াদ এর এই মধ্যখানে বেশি বেশি করে পড়বে রব্বানা আছেনা ফির দুনিয়া হাসানা ও ফিল আহ খেরাতে হাসানো কেনা জবান্নার আল্লাহ আমাকে দুনিয়া আখেরাতের উভয় জগৎ আমাকে কল্যাণ দাও মঙ্গল দাও উভয় জগতের আমাকে হিরো বানিয়ে দাও আমি এতদিন হয়তো করেছি না আজকে ও আদা করছি দুনিয়া আখেরাতের দুইটা ব্যালেন্স একসঙ্গে আমার চলবে কাজে এই দুনিয়াই খালি হিরো হল হবে না আখেরাতেও হিরো হতে হবে কারণ এই দুনিয়ায় কিছু আছে লোক জিরো কিন্তু আখেরাতে হিরো আর কিছু আছে লোক দুনিয়ায় জিরো আখেরাতে হিরো আর যারা ডবল হিরো দুনিয়াও ডবল হিরো দুনিয়া আর কিছু আছে ডবল জিরো দুনিয়াতেও জিরো আখেরাত জিরো কাজে এই উমরার এই শিক্ষার রব্বানা আছে না ফিরদুনিয়া হাসানা এর মাধ্যমে আমরা জানতে পারতেছি যে আমরা দুনিয়া আখেরাতের হিরো হতে হবে এটাই হলো আমাদের দিনের শিক্ষা তবে আখেরাতের হিরো ঠিক রেখে দুনিয়ার হিরো হওয়ার চেষ্টা করতে হবে আখেরাত নষ্ট করে দুনিয়ার হিরো হয় কাপের আর মোনাফেক দুনিয়ার হিরো ঠিক রেখে আখেরাতের হওয়ার চেষ্টা করে হলো মোনাফেক আমাদেরকে মমিন হতে হবে এইভাবে প্রথম চক্কর শেষ হইলে আবার হাজির হাসপাতর আল্লাহ এইভাবে আপনি তফ করতে থাকেন প্রথম চক্করের দোয়া দ্বিতীয় চক্কর তৃতীয় চক্কর চক্করের আলাদা আলাদা দোয়ারের যে বইপত্র পাওয়া যায় এগুলি সব বেদাতি নিয়ম এটা সঠিক না সঠিক হল আপনি তসবি পড়েন তাহিল পড়েন কোরআন তেলাত করেন বাংলায় আপনার নিজের ভাষায় আপনি দোয়া করেন যার যার ভাষাটি আল্লাহর কাছে চান আপনি নিজের জন্য অন্যের জন্য জাতির জন্য আপনি চান আপনার জন্য নির্দিষ্ট কোন দোয়া নেই যা যার মতো আপনি দোয়া করতে পারেন এবং মনে রাখতে হবে কাবা ঘরের শুধু যে দরজা এই দরজা ধরে দোয়া করার সাহাবাদের থেকে আছে বাকি কোনো জায়গা কাবা ঘরের পর্দা বা কোনো জায়গায় স্পর্শ করা বরকতের জন্যে বা দোয়া স্পর্শ করা বা বুক লাগিয়ে জড়িয়ে ধরা এগুলি সম্পূর্ণ বিরাট অন্তর্ভুক্ত এগুলি থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে এরপরে যখন তপ শেষ হয়ে যাবে হাঁটবে ভিড় থাকলে দৌড়াদি করে কাউকে কষ্ট দেবে না মহিলারা নর্মাল চলবে এইভাবে যখন শেষ হয়ে যাবে আপনি এবার মাকাম ইব্রাহিমের পিছনে গিয়ে খেদুমি মাকাম ইব্রাহিম মুসাল্লা এই আয়ত্তা পড়ুন চানা থাকলে না থাকলে কোনো অসুবিধা নেই এবং তার পিছনে বা বরাবর পিছনে বা মসজিদা হার মেরে যে কোনো জায়গাতে আপনি এবার দুই রাকাত নামাজ পড়বেন এবং মনে রাখতে হবে নামাজের সময় কাঁধ যে খুলে নিয়েছিলেন এই কাঁধটা ঢেকে নিতে হবে অনেকেই করে কি এরকম বাধা থেকে নিয়ে কাঁধ খুলে রাখে আর নামাজ তামাজ সব খুলে না আপনি যখন তপ শুরু করবেন তখন শুধুমাত্র খুলবেন আবার তপ শেষ হয়ে গেল তার আগেও বন্ধ থাকবে এবং যখন নামাজ পড়বেন তখন আবার এটা ঢেকে নেবেন কারণ নামাজ শুধু হওয়ার জন্য শর্ত কাঁধ ঢাকা এজন্য অনেকেই এটা উল্টো করে এবং এই নামাজটা হালকা করে লম্বা করে না প্রথম রাখাতে সুরা ফাতেহার সঙ্গে সুরাতুলকা আতরুন কুলিয়াই হলকা আতরণ পড়া এটা একটা সুন্দর দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার পরে সুরা এখলাস কুলহল হাত পড়া এবং নামাজ পড়ে আপনি দুত ওই জায়গা ছেড়ে দিবেন। ওখানে অনেকেই লম্বা দোয়া করে অনেকেই লম্বা নামাজ পড়ে না এগুলি সম্মত না অনেকেই করে কি তবাবকারীদের ওইখানে ভিড়ে গিয়ে ভিড়ে গিয়ে নমাজ পড়ে লোকজন তার সামনে যে আসছে যাচ্ছে এটা কিন্তু মোটেই ঠিক না থাকলে দূরে বা হারামের মসজিদের খান আপনি এতে দ্বারা উজু করতে পারেন মাথায় ঢালতে পারেন বরকতের পানি তারা আপনি বরকত হাসিল করতে পারেন যে কোনো নিয়তে মাও জমজম আলিমা আসলে বালা মাও জমজমের পানি যে কোনো উদ্দেশ্যে পান করবেন সেটা আল্লাহ পূরণ করবে এই জমজমের পানি মাথার ব্যথা অসুখ বিসুখ যে কোনো উদ্দেশ্যে আপনি পান করতে পারেন যার যা সমস্যা আছে সেই জন্য পান করতে পারেন এই বরকতের পানি বরকতের উদ্দেশ্যে পান করেন এক মুখ হাত ধন গোসল করেন আপনি সেখানে তবে অন্যের ক্ষতি করবেন না যে পানি ফেলে অন্যরা পিছলে পড়ে যাবে সেটা আপনি করবেন না পানি পান করার পরে আবারও সম্ভব হলে হাজিরা শ্রদকে চুমা দেওয়ার জন্য আসতে পারেন আর যদি ভিড় থাকে তাহলে আপনি ডাইরেক্ট এবার চলে যাবেন কোথায় সাফা সাফাতে থেকে যখন উঠবেন তখন বলবে ইন্ফা অলমারিংসা এরিল্লা কোন জরুরি নাই সবগুলি মুস্তাহ সুন্দর অন্তর্ভুক্ত এবার কেবলামুখী হয়ে আপনি আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ আল্লাহামদুলিল্লাহ তিনবার বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ একবার তিনবার বলেন এরপরে কেবলা হাত উঠে এছাড়া অন্য দোয়া করতে চান করেন কেন কৃত্ত মনে রাখতে হবে সাফা পর্বতে উঠে বা নিচে আপনি দাঁড়িয়ে এখন তো কেটে সমান করে দেওয়া হয়েছে আপনি যেখানে দাঁড়াবেন সেটাই সাফা বিশাল পাহাড় কেটে এখন ছোট করে দেওয়া হয়েছে অনেকেই মনে করে উপরে উঠতে হবে এমন জরুরি না নিজেও যেখানে সেটাও সফর অন্তর্ভুক্ত আপনি এইভাবে দোয়া করেন এবার আপনি সফা থেকে মারোয়ার দিকে রওনা হন আপনি এখানে কোনো জন্য দোয়া অমুক তুম কোন নির্দিষ্ট নেই যা আপনি মানে কোরআন তেলাওয়াত করেন জিগিরাজগার করেন সুবেন আল্লাহামদুল্লাহ পড়েন নিজের জন্যে নিজের ভাষা দিয়ে আরবি জানা থাকলে আরবি দিয়ে আপনি দোয়া করেন এবার যেতে থাকবেন যেখানে দেখবেন সবুজ বাতি আছে বা নির্দেশন রয়েছে বা আলামত রয়েছে সেখান থেকে নিয়ে আরাক এক সবুজ যে দুইটা যে দাগ রয়েছে এখানে পুরুষরা দ্রুত গতিতে চলবে এবং জোরকপ কদমে তারা হেঁটে যাবে মহিলারা নর্মাল তারা কখনই জোরে চলবে না এভাবে এবার আপনি যখন সাফা থেকে সাফা থেকে মারোয়াই গেলেন একটা আপনার হয়ে গেলাম এই দোয়াগুলি আপনি তিন তিনবার করে পড়ে এবার আবার আপনি রওনা সাফার দিকে আবার একইভাবে সুবুজ বাতি যেখানে আছে দুই বাত মধ্যখানে আপনি দ্রুত গতিতে চলবেন হিড়াহিড়ি করে পিড়া পিড়ি করে আপনি মানুষকে ধাক্কা দিয়ে কষ্ট দেবেন না মনে রাখবেন এবং নারীরা নর্মাল চলবে এরপরে আপনি মারোয়াতে সফা যখন আসলেন তখন আসে আবার যেভাবে করেছেন সফাতে আগে ইম্না সফাল মারোয়া এটা বলার দরকার নাই আবদা অভিমাবার এটা বলার দরকার নেই বাকিগুলি আবার করবেন দোয়া করবেন আপনি আবার দুই চক্কর হয়ে গেল আবার আপনি যাবেন তিন মারোয়া থেকে সফা চার সফা থেকে মারোয়া পাঁচ মারোয়া থেকে আবার সফা ছয় আবার সফা থেকে মারোয়া সাত সাত চক্কর যখন হয়ে গেল আপনার অমরা কমপ্লিট হয়ে গেল এরপরে পুরুষরা মাথা নাড়িয়া করবে এটাই উত্তম যদি না করে বা কোনো তার সমস্যা থাকে বা যে কোনো কারণে প্রথমবার করলে নাড়িয়া করতে হবে বাকিগুলা করা প্রয়োজন এমন কোনো শর্ত না প্রতিবারই নাড়িয়া করা উত্তম নাড়িয়া যারা করেছে তাদের জন্য আল্লাহনবী তিন তিনবার কী করেছেন দোয়া করেছেন এবং যারা কি করে মাথার চুল কাটে তার মনে রাখতে হবে তাদের জন্য আল্লাহনবী একবার দোয়া করেছেন আর মাথার চুল যখন কাটতে হবে সমস্ত চুল থেকে যেন কাটা পরে এখান থেকে দুটা ওইখান থেকে দুটা ওইখান থেকে দুটা এমনটা যেন না হয় সমস্ত মাথার চুল থেকে কাটা পড়তে হবে সেটা মা কিনা দিয়ে হোক মেশিন মেশিন দিয়ে বা দিয়ে যেইভাবেই হোক এটা আমাদেরকে মনে রাখতে হবে আর বন্ধের জন্যে মহিলাদের জন্য অঙ্গুলের এক গিরা বারাবর মাথার সমস্ত চুল ধরে মাথা থেকে কেটে দিবে। সেটা এর মাধ্যমে সে পবিত্র হয়ে গেল এরপরে যা কিছু নিষিদ্ধ ছিল উমরা অবস্থায় অবস্থায় সবকিছু তার জন্য হালাল হয়ে গেল এবার আপনি হালাল হয়ে গেলেন এবং মনে রাখত আমাদের একটা কথা একশো ফেয়ে একটা উমরা এটাই হলো সুন্নতির তরিকা তবে যদি কাওরি কি হয়ে যায় হজ পিরিয়ডে যদি কাওরি মহিলাদের বিশেষ যে কারণ মাসিক পিরিয়ড শুরু হয় এবং আলাদা করে উমরা করতে না পারে বা কেউ হাজ ইফরাদ করে সেক্ষেত্রে তার জন্যে আলাদা করে আরও একটা উমরা করতে পারবে ওমরা করতে পারবে যেহেতু সে উমরা আলাদা করতে পারে না বা ইফরাদ করে সেজন্য তার ওমরা হয় নাই সে করতে পারবে মহিলাদের কারণ যদি ঘটে তাহলে সেটা হবে পুরুষদের জন্যে বারবার যাও মসজিদে আয়েসা মসজিদে আয়েসা এটা কিন্তু মিকাত না এটা যারা মক্কাবাসী মক্কা থেকে যারা ওমরা করবে তাদের জন্যে হারাম হারামের এরিয়ার বাইরে গিয়ে তাকে এহরাম বেঁধে আসতে হবে এটাই হল নিয়ম সেক্ষেত্রে অনেকে আছে মনে করে এবং এক সফরে গিয়ে একাধিক ওমরা করে সেখানে ফরজবাদ নামাজবাদ হয়ে যায় ঘমিয়ে থাকে ট্রাড হয়ে যায় একাধিক ওমরাকে সে হাজি সাহেবের কোন পরিবর্তন হয় না একটা ওমরা করার মতো করেন বাকি তফ করেন নামাজ পড়েন কোরআন তলাত করেন দান খেরাত করেন দোয়া করেন অন্যান্যের জন্য এটাই হল নিয়ম এটাই হলো সুন্নতি নিয়ম আল্লাহর এবং ওমরার পরে বেশি বেশি করে স্ট্রেকফার করেন তোবা করেন আল্লাহ যেন এই উমরাটাকে কবুল করে নেন দোহা করেন এইভাবে আমাদের ওমরা কমপ্লিট হয়ে গেলে মনে রাখতে হবে এটা অনেক বড় সবের কাজ আমরা করেছি এভাবে আমরা উমরার কাজ সম্পাদন করতে পারি আল্লাহর আলমিন আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে সুরের তৈরিকায় আল্লাহর জন্য ওমরা করার তফিক দান করুন এবং বেশি বেশি করে উমরা করে আমাদের পাপ মুক্ত হওয়া অভাব অনটন দূর করার তৌফিক দান কর আমিন আকুল আজমাইন আসসালাম